نأَ حَن إلَكَكَمَاأَ حَن إ نُح وََّبين مِ بَع وَأَ حَن إ عبَضهم وَإسمعين وَإسحاقَ وََعقُوبَ وَْ الأسبطِ وَوعس وَأَوبَ وَونوس وَيونُ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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ সালাম বেশ কয়েক বছর পর বাদশাহ তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খুবই পরেশান ছিলেন সুতরাং স্বপ্ন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা ইউসুফ আলাহিসাম যে যুগে ছিলেন সেই যুগের পরিস্থিতি সেই সময় স্বপ্নের ব্যাখ্যাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হত যেমন আমরা অনেকগুলো স্বপ্নের কথা আলোচনা করেছি ইয়াকুবামের স্বপ্ন ইউসুফামের কারাগারে দুইজন সঙ্গীর স্বপ্ন এবং এখন আমরা জানতে যাচ্ছি মিশরের বাদশাহ স্বপ্ন সম্পর্কে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আল্লাহআ যখন তার রাম্বি আলহিম সাল্লামদেরকে কোন একটি নির্দিষ্ট যুগে একটি সময়ে প্রেরণ করেন সেই যুগে সেই পরিবেশে সেই পরিস্থিতিতে চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন অলৌকিক ক্ষমতা এবং মুজিয দিয়ে আলসুফ তার আমি সেই জনপদে পাঠান যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আলসু মাহতাহ ইউসুফ আলাহ ইসলামকে স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যেটা ছিল সেই যুগের জন্য একটা অবাক করা বিষয়। সে বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি শুকনো হাড্ডিসার গাভী খেয়ে ফেলছে সাতটি মোটা তাজা গাভীকে একই স্বপ্নের মধ্যে কিংবা কেউ কেউ বলেছেন অন্য একটি স্বপ্নে সেই রাজা দেখল সাতটি শুকনো ফসলের শিশ খেয়ে ফেলছে সাতটি তাজা ফসলের শিশকে কোরআনের ভাষায় আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করছেন ইয়াব সেই বাদশাহ সে বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে এবং আরও দেখলাম সাতটি সবুজ শিশ এবং অন্যগুলো শুষ্ক বাদশাহ বলল হে প্রধানেরা তোমরা আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো মিশরের বাদশাহ তার পারিশোদবর্গ সাহায্যকারী এবং অন্যান্যদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা পেতে দ্বারস্থ হল কিন্তু কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হল না তারা বলল কিন্তু দরবারে উপস্থিতরা উত্তর করল এটা তো হচ্ছে একটা অর্থহীন স্বপ্ন আমরা এই ধরনের অর্থহীন স্বপ্নের কোনো ব্যাখ্যা জানি না তারা দরবারের বর্গ তারা বলতে চাইল যে এগুলো হচ্ছে কাল্পনিক অর্থহীন স্বপ্ন এগুলো নিয়ে ভাবার কিছু নেই এবং তারা আরও বলল যে আমরা এই সমস্ত স্বপ্নের কোনো অর্থ উদ্ধারের ক্ষমতাও রাখি না মূলত যারা বস্তুবাদী এবং যাদের অন্তর দুইয়ামুখী তারা অদৃশ্য বা গায়েবের কোনো বিষয়গুলো বুঝতে পারে না আল্লাহ মোহাম্মতাল যাকে এই জ্ঞান দিয়েছেন শুধুমাত্র তারাই এই বিষয়গুলো ব্যাখ্যা করার ক্ষমতা রাখে সেই পারিশদবর্গের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ছিল ইসুফ আল্লাহামের কারাগারের সঙ্গী পরবর্তী দেশে মুক্তি পেয়ে বাদশাহ নিকটতম একজন ব্যক্তি হয়েছিল সে বাদশাহকে সরাব পরিবেশন করত পানীয় পরিবেশন করত স্বপ্নের বিষয় যখন সামনে চলে আসল আলোচনা শুরু হয়ে গেল তখন তার মনে ইউসুফ আলাহ সাল্লামের কথা জেগে উঠল দীর্ঘদিন পর তার স্মরণ হল ইউসুফ আলাইসালামের কথা আল্লাহ যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল দীর্ঘদিন পর তার ইউসুফের কথা স্মরণ হলো। সে বলল আমি এক্ষুনি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি তোমরা আমাকে কারাগারে ইউসুফের নিকট পাঠিয়ে দাও সে কারাগারে গিয়ে বলল হে ইউসুফ হে সত্যবাদী আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দিন খেয়াল করুন কারাগারে সেই সঙ্গী দীর্ঘদিন পর কারাগারে ফিরে এসে ইউসুফ আলাহ সালামকে সত্যবাদী সিদ্দিক বলে সম্বোধন করছে আর সিদ্দিক এর অর্থ সত্যবাদী سبحان <سؤال> الله سبحانه وتعالى تار نوبی او رسول در کے اشتو وادی تار گون امان بابی دیئے چلن مانوش شیطة بادزیق بابی بوزتے بارتو مانوش شیطة بلو بجی کرتے بارتو شیلوک کیش دي يوسف علیہ السلام کے بلو يوسف ایوها الصدیق افتنا فی سبع بقرات سمانی يأکلوهن عجاف و سبع সে বলল আপনি আমাদেরকে সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে সাতটি পাতলা গাভি এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শিশকে খেয়ে ফেলছে সাতটি শুকনো শিশ এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন যাতে করে এই ব্যাখ্যা নিয়ে আমি মানুষের কাছে ফিরে যেতে পারি হয়তো তারা জানতে পারবে ওই ব্যক্তি খুবহু বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেটাই ইউসুফ আলাহিসাল্লামের কাছে এসে বর্ণনা করল এটা স্বপ্নের ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষেত্রে একটি জরুরি বিষয় যে স্বপ্ন যেভাবে দেখা হয়েছে খুবহু সেভাবেই বর্ণনা দিতে হবে কারাগারে সেই সঙ্গীর সাথে ইউসুফ আলাহ ইসলামের পুনরায় সাক্ষাৎ হল বেশ কয়েক বছর ব্যবধানের পর আগেরবার ইউসুফ আলাহ ইসলাম মুক্তি পাওয়ার জন্য সেই ব্যক্তিকে বলেছিল যে তুমি তোমার রব মিশরের রাজার কাছে গিয়ে আমার কথা বল এবার এই পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে যে রাজা ইউসুফ আলাহিসের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মুখাপেক্ষী কাজে ইউসুফ আলাহিসাম চাইলে এই সুযোগকে ব্যবহার করতে পারতেন তিনি বলতে পারতেন তোমরা আমাকে কারাগার থেকে মুক্তি না দিলে আমি এই স্বপ্নের কোন ব্যাখ্যা দিব না কারণ এখন ইউসুফ আলাহিসাল্লামকেই রাজার প্রয়োজন তিনি এই সুযোগকে কাজে লাগাতে পারলেন কিন্তু তিনি সেটা করলেন না তিনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন এবং সাথে সাথে অতিরিক্ত আরো একটি তথ্য দান করলেন তার মতামত দিলেন যে এই স্বপ্নের যে ব্যাখ্যা সেই ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে ইউসুফ আল ইসলাম তিনি বললেন তোমরা ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে এরপর ফসল তোলার সময় আসলে যে পরিমাণ ফসল তোমরা তুলতে চাও তার মধ্য থেকে সামান্য অংশ খাবারের জন্য রাখবে এবং বাকি অংশ শীষ সহকারে জমা করে রাখবে অর্থাৎ ইউসুফ আলহিসাম স্বপ্নে ব্যাখ্যায় বললেন প্রথম সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হবে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে এবং জমিনে চাষাবাদে অনেক বরকত থাকবে এটাই হচ্ছে সাতটি মোটা তাজা গাভীর অর্থ কিন্তু ইসুফাল ইসলাম তাদেরকে বললেন প্রাচুর্য থাকা সত্ত্বেও যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ফসল তোমরা ব্যবহার করো না এটা থেকে বিরত থাকতে ইসুফাল ইসলাম তাদেরকে পরামর্শ দিলেন এবং খাওয়ার জন্য মিনিমাম ন্যূনতম যতটুকু প্রয়োজন না হলেই নয় কেবল মাত্র ততটুকু ব্যবহার করতে বললেন এবং সরকারি লোকেদেরকেও কেবলমাত্র ততটুকু রেশন দেওয়ার কথা জানালেন যতটুকু মিনিমাম প্রয়োজন এবং কিছু কিছু বর্ণনা এসেছে ইসুফাল ইসলাম তিনি নিজেও দিনে অর্ধেক আহার করতেন এবং বাকি যে শস্য থাকবে সেগুলোকে ইসুফ আল্লাহ বলছেন শীষ সহকারে সংরক্ষণ করতে যাতে সেই ফসলগুলো নষ্ট না হয়ে যায় ইসুফ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বর্ণনার এই প্রসঙ্গে এসে শেখ আনোয়ার আল আউলাকি তিনি একটি ঘটনাকে উল্লেখ করেছেন তিনি যে সময়ে এই বক্তব্য দিয়েছিলেন সেই সময়ে তিনি বলেছিলেন যে সুদানে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা এবং তার মিত্ররা অর্থনৈতিক এবং বাণিজ্যিক অবরোধ তার আরোপ করেছিল ফলে সুদানের মুসলিম ভাইরা তারা কোনো কিছুই আমদানি বা রপ্তানি করতে পারছিল না সুদানে প্রচুর গম উৎপন্ন হত সুতরাং তাদের কাছে প্রচুর পরিমাণে খাদ্যশস্য থাকলেও এগুলো তারা ব্যবহার করতে পারছিল না কারণ এগুলোকে তারা রপ্তানি করতে পারছিল না এই জন্য এই শস্যগুলোকে তারা মাটির নিচে বাংকারে জমা রাখতে ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিন্তু দেখা গেল কয়েক বছর পর সেখানে ছত্রাক আর্দ্রতা ইত্যাদির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় একজন মুসলিম প্রফেসর তিনি সুদানে অবস্থান করছিলেন এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিবিদ তিনি সুদানের ভাইদেরকে পরামর্শ দিলেন তোমরা ইউসুফ আলহিসামের পদ্ধতিকে গ্রহণ করো অর্থাৎ ফসলগুলোকে শীষ সহকারে জমা করে রাখো এবং এরপর দেখা গেল সেই ফসলগুলো দীর্ঘদিন সময় পর্যন্ত ভালো ছিল আগেরবারের মতো নষ্ট হয়ে গেল না যাই হোক ইউসুফ আলাহ সাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে কেননা এগুলো পরবর্তীতে তাদের কাজে লাগবে প্রয়োজন হবে বলছেন ইউসুফ সালাম তাদেরকে পরামর্শ দিয়ে বলছিলেন তাদের শস্যগুলোকে তাদের ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে কেননা তাদের এই ফসল পরবর্তীতেও প্রয়োজন হবে ইউসুফ আল ইসলাম তিনি বলছেন এরপর আসবে সাতটি কঠিন বছর প্রথম সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হবে এরপর ইউসুফ আল ইসলাম বলছেন এরপর আসবে সাতটি কঠিন বছর দুর্ভিক্ষের সাত বছর এবং আগের সাত বছরে তোমরা যে ফসল জমা করবে এই সাত বছরে তোমরা সেগুলো খেয়ে শেষ করে ফেলবে কিন্তু সামান্য কিছু পরিমাণ তোমরা সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতে বীজের জন্য সেই সামান্য পরিমাণ ছাড়া বাকি সবগুলোই তোমরা খেয়ে শেষ করে ফেলবে অর্থাৎ। এই কঠিন সাত বছরে তাদের আগের সাত বছরে জমা করে রাখা খাদ্যগুলো কাজে লাগবে এটাই হচ্ছে স্বপ্নের সেই সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে হাডিসার গাভী এবং এরপর ইউসুফাম তাদেরকে আরও একটি তথ্য দিলেন যেটা রাজার স্বপ্নের ছিল না বরং এটা ছিল ইউসুফ আলাহিসামের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহি ওহির মাধ্যমে আল্লাহ ইউসুফ আলাহিস্লামকে এই অতিরিক্ত তথ্যটি প্রদান করেছিলেন তিনি সেই কারাসঙ্গীকে বর্তমানে বাদশার দূত তাকে জানিয়ে দিলেন ইসুফ আল ইসলাম বলছেন এবং এরপর আসবে এক বছর সেই বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বছর মানুষ প্রচুর পরিমাণে ফলের রস নিংরাবে। বাদশার কাছে ইউসুফ আলাহ ইসলামের এই মহাগুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং কথাকে পৌঁছে দেওয়া হলো। বাদশাহ এই স্বপ্নের অসাধারণ ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে গেলেন তিনি ইউসুফ আলাহ ইসলামের এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এই জ্ঞান এই জ্ঞানের শক্তিকে তিনি কাজে লাগাতে চাইলেন বাদশাহ বললেন তাকে আমার কাছে নিয়ে এসো। বাদশাহ বার্তাবাহক ইউসুফ আলহ ইসলামের কাছে এসে জানাল তাকে কারাবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে শুধু তাই নয় বরং বাদশাহ তাকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন ইউসুফ আলাইস্লাম এই সংবাদ শুনে যে উত্তর দিয়েছিলেন সেটা ছিল খুবই আশ্চর্যজনক কি আল্লাহ রসুল সাল্লাহাম পর্যন্ত ইউসুফ আলাইসালামের জবাব শুনে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ কুরআনে বর্ণনা করছেন যখন শাহীদূত তার করে সে উপস্থিত হল তখন তিনি বললেন তুমি ফিরে যাও তোমার রবের কাছে এবং তাকে জিজ্ঞাসা করো সেই সমস্ত নারীদের সম্পর্কে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি আমার রব তাদের ছলনা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন ইউসুফ আল্লাহ ইসলামের জবাবটি খুবই লক্ষণীয় ইউসুফ আলাহ ইসলাম তার কোন অপরাধ ছিল না তাই যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন এবং তার কাছ থেকে অপবাদকে তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন জেল থেকে বের হবেন না তিনি কারো দয়ায় মুক্ত হতে রাজি নন তিনি প্রথমত চেয়েছেন সমস্ত ব্যক্তিকে জানতে হবে তিনি নির্দোষ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলছেন রাহিমাল্লাহ ইউসুফ আল্লাহ ইউসুফের উপরে রহম করুন আমি তার জায়গায় হলে দরজার দিকে এগিয়ে যেতাম এবং তাদের ডাকে সারা দিতাম আর সুল্লা সাল্লাহাম বলছেন আমি যদি ইউসুফ আলহিসামের স্থানে থাকতাম এই মুক্তির প্রস্তাবে আমি জেলখানার সেই দরজার দিকে ছুটে যেতাম এবং তাদের ডাকে সাড়া দিতাম ইউসুফ আলাহিসামের জীবনের প্রত্যেকটা ঘটনায় আমার জন্য শিক্ষণীয় এবং তার জীবনের সবগুলো ঘটনার মূল অংশ নির্যাস হচ্ছে সবর ধৈর্য তিনি জীবনে নানারকম প্রতিকূল অবস্থার মধ্যে যে অপরিমেয় ধৈর্য ধারণ করেছেন সেটা আমাদের জন্য তার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা কারাগারের মধ্যে বাদশার লোক এসে যখন তাকে জানাচ্ছে বাদশাহ তার সঙ্গে দেখা করতে চান শুধু তাই নয় তাকে মুক্তি দিচ্ছেন এমনকি তাকে ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন ইউসুফ আলসালাম এই বিষয়টিকে মোটেই হালকা করে দেখলেন না এবং একই সাথে কারাগার থেকে বের হওয়ার জন্য তিনি কোন ধরনের অস্থিরতা প্রদর্শন করলেন না যে কারাগারে তাকে অন্যায়ভাবে জুলুম করে পাঠানো হয়েছিল এখন পরিস্থিতি বদলে গেছে সেখান থেকে স্বয়ং বাদশার আমন্ত্রণ এসেছে তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য স্বাভাবিকভাবেই দীর্ঘদিন তিনি কারাগারে বন্দী রয়েছেন তার মানসিক কিছুটা চাঞ্চল্য আসা খুবই স্বাভাবিক ছিল কিন্তু না ইউসুফ আলাহ ইসলামের মধ্যে কোন রকম ভাবান্তর দেখা যায়নি এটাই ছিল ইমান এবং ইমানের অবদান যার কারণে একজন মানুষ শুধুমাত্র আল্লাহাম তাল্লার কাছেই আশা করে এবং একমাত্র তারই উপর নির্ভরশীল হয় ইউসুফ আলাহ ইসলাম তিনি জানতেন আল্লাহ সুমাতা যে দিনকে তার মুক্তির জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন সেই সুনির্দিষ্ট সময়েই তিনি মুক্তিলাভ করবেন এই জন্য সেই মহামূল্যবান মুহূর্তের জন্য তিনি প্রশান্ত চিত্তে ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন তিনি নিশ্চিত ছিলেন তিনি নিরপরাধ কাজী অবশ্যই সেই শুভদিন একদিন আসবে যেদিন তিনি এই বন্দিদশা থেকে মুক্তি লাভ করবেন এবং তার অপবাদ থেকে তিনি মুক্তি লাভ করবেনের এই কারাগারের জীবন থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে এই এতগুলো বছর জেলে থাকার পর ইউসুফ আলাহিসাম কি শিখলেন যদি আমরা এক কথায় এর উত্তর দিতে চাই সুরাই ইউসুফ আমাদেরকে উত্তর দিচ্ছে ইউসুফ আলাই কারাগারের জীবন থেকে যে মহামূল্যবান শিক্ষা লাভ করলেন সেটা হচ্ছে সবর জেলখানায় তিনি বন্দী তিনি দুর্বল তিনি অসহায় কিন্তু সবরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তিনি তার সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন আগেরবার তিনি বাদশাহ কাছে বলার জন্য তার কারাগারের সঙ্গীকে অনুরোধ করেছিলেন আর এবারে যখন বাদশাহ নিজেই তাকে মুক্তির জন্য আমন্ত্রণ দিচ্ছেন ইউসুফ আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে যাননি বরং তিনি খুবই স্বাভাবিক এবং প্রশান্ত ছিলেন এখানে তিনি একজন বন্দী হয়েও মিশরের রাজাকে তিনি শর্ত দিচ্ছেন এই শক্তি মানসিক শক্তি রাজার প্রস্তাবকে ফিরে দেওয়া না করে দেওয়া এবং নিজে কারাগারে বন্দী হয়েও উল্টো রাজাকে শর্ত দেওয়া নিঃসন্দেহে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ মানসিক শক্তি যেটা আল্লাহ সুহামতালকে দিয়েছেন এবং এই কারাগারের এই অবস্থা থেকে আমরা দেখতে পাই ইউসুফ সালামের জীবনের এক নতুন অধ্যায়ের এক টার্নিং পয়েন্টে শুরু হচ্ছে এখান থেকে এবং এই অবস্থা থেকে ইউসুফ আলাহিস্লামের দুর্বল অবস্থা থেকে ক্রমাগত শক্তিশালী অবস্থায় রূপান্তর শুরু হল এর আগে আমরা দেখেছি তিনি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় এসেছেন পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তিনি কুয় নিক্ষিপ্ত হয়েছেন কৃতদাস হিসেবে তিনি বিক্রি হয়ে গেছেন একটি ভিন্ন দেশে মিশরে অপবাদের শিকার হয়ে নিরপরাধ হওয়া সত্ত্বেও তিনি জেলখানায় বন্দী হয়েছেন জেল খেটেছেন এমনকি সবাই ইউসুফ আলাহিস্লামকে তাদের স্মৃতি থেকে মুছে ফেললো ভুলে গেল বছরের পর বছর তিনি জেল খাটলেন এমনকি যে ব্যক্তি কারাগারে ইউসুফ আলাহিসাল্লামের সঙ্গী ছিল সেই ব্যক্তি পর্যন্ত মুক্তি পাওয়ার পর ইউসুফ আলাহিস্লামকে ভুলে গেল অথচ আজকে পরিস্থিতি আলসু ভাতা এমনভাবে বদলে দিয়েছেন আজকে সবাই তার অপেক্ষায় রাজা তাকে রাষ্ট্রীয় উপদেষ্টার পদ দিয়ে আহ্বান করছেন মুক্তির প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন অথচ ইউসুফ আলাহ ইসলাম তিনি কিনা বলছেন তুমি ফিরে যাও তোমার রবের কাছে কাজে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক কষ্টকর অবস্থার মধ্যে আলসু ভা মাতাওয়ালা কিভাবে কল্যাণকে লুকিয়ে রাখেন ইউসুফ আল ইসলামের কারাবন্দী কারাজীবন থেকে আমরা শিখতে পাই একজন মুমিনের জন্য আশাহত হবার মতো কিছুই নেই আলাস মোহামতালা সমস্ত দুঃখজনক অবস্থাকে মোমিনদের জন্য অবশ্যই পরিবর্তন করে দিয়ে থাকেন যেভাবে তিনি ইউসুফ সালামের জন্য পরিবর্তন করে দিয়েছেন ইউসুফাম নিজের ব্যক্তিত্বের উপরে দৃঢ় থাকলেন খুশিতে আত্মহারা না হয়ে তিনি দুধকে ফিরত পাঠিয়ে বললেন তাকে সেই নারীদের ব্যাপারে জিজ্ঞাসা কর যারা তাদের হাত কেটে ফেলেছিল এখান থেকেও আমরা কত চমৎকার একটা শিক্ষা পাই ইউসুফ আলহিসাম তিনি নিজে একজন সম্মানিত ব্যক্তি এবং একজন সম্মানিত ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সম্মান দিয়ে থাকেন ইউসুফ আলাহাম এখানে সরাসরি আজিজের স্ত্রীর ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলতে পারতেন কেননা সেই তাকে অশ্লীলতা দিকে আহ্বান করেছিল আজিজের ব্যাপারে ইউসুফ আলাই সেই সমস্ত অভিজাত নারীদের কথা বলেছেন যারা সেই দিন তাদের হাতকে কেটে ফেলেছিল বাদশার দূত ইউসুফ আলাহিসের কাছ থেকে ফিরে আসলেন এবং এসে ইউসুফ আলাহিসাল্লামের জবাব এই প্রত্যাখ্যান এবং জবাব শুনে রাজা ক্ষেপে যেতে পারত যে রাজার প্রস্তাবকে সে কিভাবে না করে দিল কিন্তু আরো অভিভূত হলেন আরো মুগ্ধ হলেন এবং এ ঘটনা প্রমাণ করে বস্তুত মানুষের অন্তর আল্লাহ মোহামতাল্লার হাতে কাজেই মানুষকে খুশি করার চেষ্টা না করে যদি আমরা আল্লাহ মোহাম্মত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকি আল্লাহ সুহামাতলা সেই মানুষদের অন্তরকে আমাদের প্রতি আকৃষ্ট করে দেবেন খুশি করে দিবেন। এর আগে মিশরের রাজা ইউসুফ আলাহিস্লামের ইলমের স্বাক্ষর পেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা শুনে এবারে মিশরের রাজা দেখছেন ইউসুফ আলাহ ইসলামের আত্মসম্মান এবং মর্যাদাবোধকে রাজা বুঝতে পারলেন কারাগারে বন্দী হয়ে থাকা এই যুবক দাসত্ব মনোবৃত্তি সম্পন্ন কোন সাধারণ হিব্রুভাষী যুবক নয় বরং এক উচ্চ মর্যাদাবান সম্ভ্রান্ত যুবক হচ্ছে ইউসুফ আলাহ ইসলাম এজন্যই আমরা দেখতে পাই যখন আল্লাহ রাসুল সাল্লাহামকে প্রশ্ন করা হয়েছিল মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে তিনি বলেছিলেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাহিসাম যিনি নিজেও ছিলেন নবী তার পিতাও ছিলেন নবী তার পিতামহ ছিলেন নবী এবং প্রপিতামহ পিতামহ তিনিও ছিলেন নবী আল্লাহর খলিল বা দস্ত পরবর্তীতে মিশোরের রাজা ইউসুফ আলহ সাল্লামের কথা মতো সেই সমস্ত নারীদেরকে ডেকে পাঠালেন যারা তাদের হাত কেটে ফেলেছিল বহু বছর পর আবার সেই পুরনো মামলা সামনে আসলো। রাজা মহিলাদেরকে ডাকার আগেই তদন্ত করে সব ঘটনাকে জেনে নিলেন এবং তিনি প্রশ্ন করলেন তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে সেই সম্পর্কে তোমাদের কি বলার আছে তোমাদের কি বক্তব্য কুরআ বলছেন মিশরের রাজা নারীদেরকে বলল যখন তোমরা ইসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিল। তখন তোমাদের কি অবস্থা ছিল মহিলারা সত্য কথাটিই বলল তারা বলল অদ্ভুত আল্লাহর মাহাত্ম আমরা তার মধ্যে কোনো দোষী দেখিনি অর্থাৎ এখন তারা ইসুফ আলাহামকে নিরপরাধ হিসেবে স্পষ্টভাবে বলে দিচ্ছে এখন তারা ইসুফ আল্লাহ সাল্লামকে স্পষ্টভাবে নিরপরাধ হিসেবে সাব্যস্ত করছে এবং এই দৃশ্য দেখে আজই স্ত্রী সে বলে উঠল এখন সত্য প্রকাশিত হয়ে গেল আমি তার কাছ থেকে অসৎকর্ম কামনা করেছিলাম সে তো ছিল সত্যবাদী ইসুফ আলাইসালামের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ হয়ে গেল সবার সামনে স্পষ্ট হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ইসুফ আলাইসাল্লাম তিনি ছিলেন নিরপরাধ এবং আজিজের স্ত্রী আরো বললেন এটা এই জন্যে যে যাতে তিনি জানতে পারেন আজিজ জানতে পারেন যে আমি তার অনুপস্থিতে আমি তার অনুপস্থিতিতে কোন বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ খাতকদের সরযন্ত্রকে সফল করেন না আজি যে স্ত্রী আরো বললেন আজি যে স্ত্রী আরো বললেন আমি তো নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন অবশ্যই মন্দ প্রতি আকৃষ্ট কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন আমার রব অতি ক্ষমাশীল পরম সুতরাং আজিজ সির এই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ সময়ের ব্যবধানে আজিজ সী অনেকটা বদলে গেছেন সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেদিনের ইসুফ আলাহিসাল্লামের চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ইউসুফ আলাহ সাল্লাম আজিজ সির অন্তরে ইমানকে প্রবেশ করিয়েছেন আজিজ স্ত্রী দেরিতে হলেও নিজের ভুলকে বুঝতে পেরেছে নিজের অন্যায়কে স্বীকার করেছে সুতরাং এখান থেকে লক্ষণীয় বিষয় বিভিন্ন সংকটময় মুহূর্তে চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে অন্য একজন ব্যক্তির অন্তরে ইমানকে প্রবেশ করানো যায় কিন্তু চারিত্রিক শিথিলতার মাধ্যমে হয়তো সাময়িকভাবে অন্যকে খুশি করা যেতে পারে কিন্তু তার অন্তরে ইমান প্রবেশ করানো দূরে থাক বরং নিজের ইমানকেও হারাতে হয় এই সমস্ত ঘটনা শুনে মিশরের রাজা সে বলল ইউুফকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার একান্ত সহচর নিযুক্ত করব ইউসুফরাধ যখন প্রমাণিত হলেন এবং এই সংবাদ তার কাছে গিয়ে পৌঁছাল ইউসুফ আলাহিসাল্লাম জেল থেকে ছাড়া পেলেন সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তি হিসেবে পরিপূর্ণ মর্যাদার সাথে তাকে মুক্ত করে নিয়ে আসা হল সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কারাবাসের পর ইউসুফ আল্লাহ ইসলামের জন্য আলোচনা মাতালা পরিস্থিতিকে এমনভাবে বদলে দিলেন কারাগারে সে কঠোরতা এখন বদলে গেল একটি সহজ পরিস্থিতিতে চার দেয়ালের সংকীর্ণতা এটা বদলে গেল মিশরের বিস্তীর্ণ এলাকার প্রশস্ততায় ভয়কে আলোচ মমতালা বদলে দিলেন নিরাপত্তার মাধ্যমে বন্দি দশাকে আলোচনা মতালা বদলে দিলেন স্বাধীনতার মাধ্যমে এবং অবমাননা অপমানকে আলোচ মামতালা বদলে দিলেন সম্মান এবং নিষ্পাপ অবস্থা প্রকাশিত করার মাধ্যমে রাজা যখন ইসুফ আলহিসামের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই সুদর্শন যুবকের সাথে সাক্ষাৎ করার পর তার সাথে কথা বলে তিনি আরও মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই যুবক দেখতে যেমন সুন্দর তার আখলাখ চরিত্র মন মানসিকতা আরও বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয় মিশরের রাজা বলে উঠলেন অতঃপর যখন ইউসুফ তার সাথে মতবিনিময় করল তখন মিশরের রাজা সে বলল নিশ্চয় আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসেবে মর্যাদার স্থান লাভ করেছেন রাজা তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে গ্রহণ করলেন এবং প্রথমে চাইলেন নিজের বিশ্বস্ত সহচর হিসেবে রাখতে কিন্তু ইউসুফ আলাহ সাল্লাম সেই পদ গ্রহণ করলেন না তিনি প্রত্যাখ্যান করলেন রাজার বিশ্বস্ত সাথী হওয়ার পদ ইউসুফ আলাহিসাম প্রত্যাখ্যান করলেন এর কারণ হচ্ছে আনুগত্য ভাব প্রদর্শন করার পর বন্ধুত্বের কোন মর্যাদা থাকে না ইউসুফ আলাহিসাল্লাম কারাগার থেকে বের হতে সময় নিয়েছেন উল্লেখিত হননি রাজার সঙ্গে সাক্ষাৎ করে তিনি গৌরবান্বিত হননি একটি স্থির চিত্ত নিয়ে আত্মসম্মান এবং সম্ভ্রমের সাথে তিনি রাজার সামনে এসে দাঁড়িয়েছেন চাটুকার মোসাহেবির পদ এটাই ইসুফ আলাইস্লামের জন্য নয় রাজার বিশ্বস্ত সাথী তা কিংবা মোসাহেবির পদ এটাই ইসুফ আলাইসালামের জন্য নয় ইসুফ আলাইসাল্লাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে ফুটিয়ে তুললেন তিনি বললেন বরং ইউসুফ আলাইসাল্লাম তিনি নিজে থেকে রাজাকে বললেন আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করছেন ইউসুফ বলল আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন ইন্নি হাফিজ আলিম আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞানসম্পন্ন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আল্লাম তিনি নিজে থেকেই নেতৃত্বের পথ চাচ্ছেন তিনি বলছেন যেন তাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করা হয় আমরা জানি ইসলামে কোনো ব্যক্তি যদি নিজে থেকে নেতৃত্বের কোনো পদ চায় রাসুল্লাহ সাল্লাহাম আমরা জানি হাদিসে তিনি বলেছেন বুখারি এবং মুসলিমে হাজিসুল্লিখিত হয়েছে আল্লাহর কোসম রাসুল সাল্লাহাম বলেছেন আল্লাহর কোসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোন ব্যক্তিকে দেই না যে তা চায়। নিজে থেকে যখন কোন ব্যক্তি নেতৃত্বে পথ চায় রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহর কোসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোন ব্যক্তিকে প্রদান করি না এবং দ্বিতীয়ত আমাদের সাল্লাম তিনি বলছেন ইনী হাফিজ আলীম আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন নিজের প্রশংসা ইউসুফ আলু সাল্লাম তিনি নিজেই করছেন এবং আমার এক্ষেত্রে দেখতে পাই কুরআ আলোচন তিনি বলেছেন তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না অর্থাৎ নিজেরাই নিজেদের প্রশংসা করো না এই আয়ত্তের ব্যাখ্যায় আলেমরা তারা বলেছেন ইউসুফ আলু সাল্লাম যখন ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করার জন্য রাজাকে বললেন সেই বিষয় সম্পর্কে আলেমরা বলেছেন যখন আপনি দেখবেন কোনো কাজ করার জন্য আপনি একমাত্র যোগ্য ব্যক্তি সেই ক্ষেত্রে আপনার জন্য বৈধ নিজে থেকে সেই কাজ চেয়ে নেয়া এবং সেই সময় মিশরের সমাধি ইউসুফ আলা ইসলাম তিনি ছিলেন সেই সংকটময় পরিস্থিতি যা সামনে আসছে তার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি সামনে দুর্ভিক্ষের কঠিন দিনগুলো এবং তিনি যদি সেই সময়ে দায়িত্ব গ্রহণ না করেন অন্য কোন ব্যক্তি এই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে পারবেনা দুই নম্বর ইউসুফ আলহিসাম যখন বললেন আমি বিশ্বস্ত রক্ষক ইন্নি হাফিজুন আলিম এবং গেনবান সেই বিষয়ে আলেমরা বলেছেন যদি আপনি সমাজে সুপরিচিত না হন সেই ক্ষেত্রে আপনি নিজের পরিচিতি এবং যোগ্যতাকে তুলে ধরতে পারেন ইসলামী সমাজে যখন আপনার আশেপাশে সবাই মুসলিম তখন উচিত নয় নিজে থেকে নেতৃত্ব কিংবা কর্তৃত্বের পদ দাবি করা কিংবা চেয়ে কারণ আপনি যে সমাজে বসবাস করছেন সেখানে সবাই মুসলিম এবং সবাই যখন আপনাকে চেনে আপনার যোগ্যতা সম্পর্কে জানে ক্ষেত্রে নিজেই নিজের প্রশংসা করা যাবে না কিন্তু ইউসুফ আলাহিসাম সেই মিশরের সমাজে তিনি মাত্র কারাগার থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ কারাবাসের পর কাজে তিনি সুপরিচিত কোনো ব্যক্তি নন কেউ জানে না তার মধ্যে কি যোগ্যতা রয়েছে এইজন্য জন্য ইউসুফ আলাহিস্লাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে প্রকাশ করছেন এবং ইউসুফ আলাহিস্লাম তিনি একমাত্র ব্যক্তি যিনি জানেন সামনে দিনগুলোতে কি ঘটবে এবং কিভাবে সে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে এরপরও তিনি যদি সেই দায়িত্ব গ্রহণ না করেন তাহলে এটা হবে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় কারণ অন্য যেই আসুক না কেন সে এসে এই কাজকে আঞ্জাম দিতে পারবে না সেই কাজকে নষ্ট করবে দুর্নীতি ছড়িয়ে পড়বে এই জন্য ইউসুফ আলাহাম তিনি নিজেই পদ চেয়ে নিচ্ছেন রাজার কাছ থেকে এবং নিজের যোগ্যতাকে তুলে ধরছেন তিনি বলছেন আমি বিশ্বস্ত রক্ষক এবং আলিম জ্ঞানী এবং এই বিষয়ের সাথে সাথে আমাদেরকে আরো একটা বিষয়ে স্মরণ রাখতে হবে ইউসুফ আলাহিসাম তিনি এই পদ নিজের ফেম খ্যাতি কিংবা ক্ষমতার জন্য চেয়ে নেননি বরং তিনি জানেন সামনে যে সময় আসছে সেটা অত্যন্ত কঠিন একটা সময় তাকে সম্পূর্ণ মিশরবাসীর দায়িত্ব নিতে হবে মিশরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে যখন আমরা দেখতে পাই কোন একটি রাষ্ট্রের সরকার তারা অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীন ক্ষতিগ্রস্ত হয় এমনকি দেউলিয়া হয়ে যাওয়ার সম্মুখীন থাকে তখন কেউই চায় না সেই সরকারের কোনো কর্তা ব্যক্তি হতে কিংবা সে সরকারের প্রধান হতে কেউ চায় না কাজে ইউসুফ আলাম তিনি নিজের ক্ষমতা কিংবা খ্যাতির জন্য এই পদ গ্রহণ করেননি বরং তিনি সেবা দেওয়ার জন্য এই কষ্টের কাজকে গ্রহণ করেছেন তাকে ভবিষ্যতের সামনে সাত বছরের ক্ষুধা এবং দুর্ভিক্ষের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ইউসুফ আলাইসাল্লাম সম্পর্কে বলছেন আর এভাবেই আমি ইউসুফকে জমিনের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্থান করে নিতে পারত রাসু মহমতলা বলছেন আমি আমার নিজের রহমত যা কি ইচ্ছা পৌঁছে দেই এবং আমি পূর্ণবান ব্যক্তিদের প্রতিদান নষ্ট করি না মোহসিন ব্যক্তিদের প্রতিদান আমি নষ্ট করি না বর্ণিত রয়েছে মিশরের রাজা ইউসুফ আলাহিসাম যখন নিজে থেকেই এই কঠিন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সামনে দুর্ভিক্ষ রাজা এত খুশি হলো রাজা ইউসুফ বলল আপনার যা খুশি আপনি করুন অর্থাৎ মিশরের রাজা ইউসুফ আলাহিসামকে সম্পূর্ণ অথরিটির সাথে সেই দায়িত্বকে প্রদান করলো। ইউসুফ আলহিসামের কাজ সম্পর্কে প্রশ্ন করার কেউ রইল না রাজা তাকে ফুল অথরিটি প্রদান করল ইউসুফ আলহ্লাম জমিনে কর্তৃত্ব লাভ করলেন কিন্তু সাথে সাথে কি বলছেন আলোসুভতাল্লাহ বলছেন ওই লোকেদের জন্য পরকালের প্রতিদানি উত্তম যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করেছে একদিকে আলো সুমাতলা বলছেন ইউসুফকে আমি জমিনের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্থান করে নিতে পারত এবং সাথে সাথে আলো সভা এটাও বলছেন এবং ওই লোকেদের জন্য পরকালের প্রতিদানি উত্তম যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করেছে তাকেও অবলম্বন করেছে ইউসুফ আলহাম যখন দায়িত্ব গ্রহণ করলেন প্রথম সাত বছর খুবই ভালো ফলন হল প্রচুর ফসল ফল পরবর্তীতে দেখা গেল দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কারণ ছিল খরা এবং অনাবৃষ্টি এবং এই দুর্ভিক্ষ এটা শুধুমাত্র মিশরের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং মিশরের আশেপাশের এলাকাগুলোতে আর শামের এলাকাতেও এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ফিলিস্তিন সিরিয়া এবং ইয়াকুব আল ইসলাম যেখানে বসবাস করতেন সেই অন্তরও এই দুর্ভিক্ষের কারণে আক্রান্ত হল কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সেই সমস্ত এলাকায় যারা শাসক ছিল তারা কেউই ইসুফ আল ইসলামের মতো দক্ষ ছিল না ন্যায়পরায়ণ ছিল না তাদের এলাকায় ইউসুফ আলাহ ইসলামের মতো কেউ ছিল না যে এই পরিস্থিতিকে ম্যানেজ করতে পারবে দুর্ভিক্ষের কেন্দ্র ছিল মিশর অথচ আশ্চর্যের বিষয় আশেপাশে এলাকাগুলো থেকে মানুষ খাদ্যের সন্ধানে যেখানে দুর্ভিক্ষের কেন্দ্র সেই মিশরের দিকে আসছে এটা ইউসুফ আলাহ ইসলাম কতটা দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করছিলেন তার একটা স্পষ্ট উদাহরণ যেখানে দুর্ভিক্ষের কেন্দ্র সেই এলাকা থেকেই অন্যান্য এলাকায় খাদ্য সাহায্য রেশন প্রেরণ করা হচ্ছে ইউসুফ আল্লাম এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছিলেন কাজেই আমাদের বিবেচ্য বিষয় এটা নয় যে আমাদের কাছে কতটুকু সম্পদ আছে বরং সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বন্টনের মধ্যে যদি আল্লাহ বাড়াকা দেন সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে যদি আদল বা ন্যায়নিষ্ঠা থাকে সেই ক্ষেত্রে অল্প সম্পদকেই আল্লাহামতাল্লাহ যথেষ্ট করে দেন ইমাম ইবাহ তিনি বলেছেন এই আসমান এবং জমিনকে আল্লাহ আদলের উপরেই প্রতিষ্ঠিত করেছেন এই আসমান এবং জমিন আলোসুবদাল প্রতিষ্ঠিত করেছেন আদলের উপরে আর যখন আদল বা ন্যায়নিষ্ঠা হারিয়ে যায় আসমান জমিনের মধ্যে সবকিছু দূষিত হয়ে পড়ে যদি ন্যায়নিষ্ঠা না থাকে আদল না থাকে হতে পারে আপনার তেলের খনি থেকে তেল উপচে পড়বে শোলের গোডাউন খাদ্যের গুদাম সম্পূর্ণ ভরে থাকতে পারে কিন্তু এর পরও সেই এলাকায় দারিদ্র দুর্ভিক্ষ থাকা সম্ভব বিপরীতভাবে একটা শুকনো মরুভূমির দেশেও প্রাচুর্য থাকতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিশর যেখানে ছিল দুর্ভিক্ষের কেন্দ্র অথচ সবাই সেখানেই যাচ্ছে খাদ্য এবং রেশন সংগ্রহের জন্য এ প্রসঙ্গে আমরা ইমাম আহমদ বিন হাম্বল রহিমাউল্লাহ তার সময়কার একটি ঘটনা উল্লেখ করতে পারি তিনি বলছেন একবার আমরা বনিউমাইয়ার সময়ের একটি খাদ্য গুদাম খাদ্য সংরক্ষণাগার স্টোরেজ সেটা খুললাম এবং বনিউমাইয়া সম্পর্কে আমরা জানি তারা বেশ কয়েক দশক ধরে মুসলিম উম্মাকে শাসন করেছে তাদের মধ্যে খিলাফত ছিল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন সেই খাদ্য গুদাম ওপেন করার পর সেখানে আমরা একটা বস্তা পেলাম বস্তার ভেতরে ছিল বড় বড় সরিষার দানা এবং এক একটা সরিষার দানা ছিল খেজুরের আকৃতির মতো বড় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমরা সেই থলে গায়ে দেখলাম সেখানে লেখা আছে এই সরিষাগুলো এই দানাগুলো জন্মাত যখন জমিনে আদল ছিল এগুলো জন্মাত আদলের সময় খলিফা অমর বিন আব্দুলিজ রহেমুল্লার সময়ে এই সরিষাগুলো জন্মে ছিল যেগুলো এক একটা ছিল খেজুরের আকৃতি সমান বড় সুতরাং যখন একজন ন্যায়পরায়ণ শাসক জমিনে থাকেন আল্লাহ সেই জমিনে বরকদান করেন এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যখন দুর্ভিক্ষ চারদিকে ছড়িয়ে পড়ল ইয়াকুব আল্লাহ ইসলাম এবং তার সন্তানরা যে অঞ্চলে বসবাস করতেন সেই অঞ্চলেও আক্রান্ত হল খাদ্যের সন্ধানে ইউসুফের ভাইয়েরা তারা মিশরে আগমন করল আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ইউসুফের ভাইয়েরা আগমন করল এরপর তার কাছে এসে উপস্থিত হল সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এখানে স্মরণ করা যেতে পারে যখন ইউসুফ আলাহ সাল্লামকে মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ ইউসুফ আলাই অন্তরে যে ইন্সপাইরেশন বা যে কথাকে জাগিয়ে দিয়েছিলেন সেই কথাই আজকে বাস্তবায়িত হচ্ছে সত্যি প্রমাণিত হচ্ছে আজকে ইউসুফ আল্লাহাম তার ভাইদেরকে দেখেই চিনে ফেললেন কারণ ইউসুফ আলাহ ইসলামকে যখন তার ভাইরা কুয়ে নিক্ষেপ করেছিল সেই সময়ে তার দশ ভাই তারা চিলপ্রাপ্তবয়স্ক ফলে তাদের চেহারা সময়ের সাথে বদলে যায়নি খুব বেশি বদলে যায়নি কিন্তু এত বছর পরে যখন তার দশ ভাই ইউসুফ আলাহ ইসলামকে দেখছে তারা ইউসুফ আলাহ ইসলামকে চিনতে পারছে না কারণ শিশু সময়ের সাথে যখন একজন মানুষ পূর্ণ পূর্ণবয়স্ক হয়ে ওঠে চেহারার অনেক পার্থক্য সৃষ্টি হয় এত বছর পর সেই ভাইদেরকে ইউসুফ যখন দেখলেন তিনি কি করলেন ধারণ করলেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন এতগুলো বছর পর যে ভাইদের কারণে ইউসুফ আলাহিসাল্লাম এত কষ্ট সহ্য করলেন তাদেরকে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে উঠতে পারতেন তিনি বলতে পারতেন তোমাদের কারণে আজকে আমাকে এতগুলো বছর কষ্ট করতে হয়েছে দাসত্ব গ্রহণ করতে হয়েছে বন্দিত্ব বরণ করতে হয়েছে অথচ আমরা দেখতে পাই সুফান আল্লাহ ইউসুফ আলাহিসাল্লাম নিজের আবেগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখলেন এমনকি তিনি নিজের পরিচয়কে পর্যন্ত প্রকাশ করলেন না এবং আমরা আরও দেখতে পাই আল্লাহ সুফানতা আল্লাহ ইউসুফ আল্লাহ সাল্লামকে যে প্রজ্ঞা বিচক্ষণতা এবং হিকমা দিয়েছিলেন সেই হিক্মাকে কাজে লাগিয়ে ইউসুফ আলাহিসাল্লাম একটি বিশেষ ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিলেন ইউসুফ আলাহিসাল্লাম সময় নিচ্ছিলেন বর্ণনা করছেন এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে ইউসুফ তাদেরকে বলল তোমাদের বৈমাত্রীয় ভাইকে তোমাদের সৎ ভাইকে আমার কাছে নিয়ে এসো ইউসুফ আলু সাল্লাম যখন তাদের দশ ভাইকে তাদের খাদ্য এবং রেশন প্রদান করছিলেন খাদ্য দেওয়ার সময় পণ্য দেওয়ার সময় পণ্য গ্রহীতার সাথে কথা বলা একটা কৌশল এবং সেই সময় ইউসুফ আলাহিসাম কথা বলে তাদের সম্পর্কে জেনে নিচ্ছিলেন যেহেতু ইউসুফ আলু ইসলাম তাদেরকে চিনতে পেরেছেন তিনি অটোমেটিক জানেন যে এরা কারা এরপরও ইসুফ আলাহ সাল্লাম তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং কথা প্রসঙ্গে যখন তাদের আরও একজন ভাইয়ের প্রসঙ্গ উঠল ইসুফ আলু সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সেই ভাইকে নিয়ে আসছে না কেন ইউসুফ আলাইসালাম বেনিয়ামিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন দিনী ছিলেন ইসুফ আল্লাহামের আপন ভাই ইসুফ আলাহিসাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমাদের ভাইকে নিয়ে আসলেন আগামীবার তোমাদের ভাইকে সাথে করে নিয়ে আসবে ইসুফ আল্লাহ তোমরা কি দেখতে পাচ্ছ না আমি মাপ পূর্ণ করে দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি সুতরাং ইউসুফ আলাহিসাম তাদেরকে আশা জাগাচ্ছেন আগামীবার যদি আসো তোমাদেরকে পূর্ণ মাপ সহকারে খাদ্য প্রদান করা হবে এবং ইসুফ আলু ইসলাম তাদেরকে ভিটিও প্রদর্শন করছেন ইসুফ আলু সাল্লাম আরও বলছেন এরপর যদি তাকে আমার কাছে না নিয়ে আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোন বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না সুতরাং একই সাথে আশা এবং ভীতির মাধ্যমে ইসুফ আলাহাম তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন যদি তোমাদের ভাইকে নিয়ে আসো পূর্ণ মাপ পাবে আর যদি না আসো কোনো বরাদ্দই পাবে না এবং আরও একটি বিষয় সুফ আলসালাম মাথা গণনা করে প্রত্যেক ব্যক্তিকে তার সমপরিমাণ যতটুকু প্রয়োজন একটি উট বোঝাই করে খাদ্য প্রদান করছেন কাজে এই কঠিন দুর্ভিক্ষের সময়ে যখন মাথা গণনা করে খাদ্য দেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে সেই ভাইদের সামনে আর কোনো সুযোগ নেই যে তারা তাদের ভাই বেনিয়ামকে বাড়িতে রেখে আসবে তারা বলল আমরা তার সম্পর্কে আমাদের আব্বাকে রাজি করার চেষ্টা করব এবং আমাদেরকে এই কাজ করতেই হবে ইকফ আল্লাহ ভাইরা তারা এই খাদ্য গ্রহণ করার জন্য কিছু পণ্যমূল্য সামান্য কিছু পণ্য মূল্য তারা নিয়ে এসেছিল তার ভৃতদেরকে তিনি বললেন তাদের পণ্য মূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা বাড়িতে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা আরো একবার আসবে ইসুফ আলাইস্লামের ভাইরা যখন バリ তেফিরে গেল তখন তারা সম্পূর্ণ ঘটনা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম কে খুলে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন সেই ভাইরা বলল ফালাননা রাজাউ ইলা তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল ইয়া আবানা হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্যশস্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে যদি আমরা বেনিয়ামিনকে নিয়ে না যাই তাহলে আমাদের জন্য খাদ্যশস্য বরাদ্দ করা করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব ইয়াকুব আলহিসাম ইতিপূর্বে তার আদরের সন্তান ইউসুফ আলাহিস্লামকে হারিয়েছেন এবং সেই সময়েও আমরা দেখতে পাইব আল্লাহ সন্তান তারা বলেছিল যে আমরা আমাদের ভাইকে দেখে রাখব এবং বিপদে কোন আশঙ্কা নেই সেই স্মৃতি এখনো মনে জাগ্রত হয়ে আছে এই ইয়াকুব আলাহ সাল্লাম তাদেরকে বিশ্বাস করলেন আর তিনি বললেন তিনি বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেইরূপ বিশ্বাস করব। যেমন এর আগে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাই হচ্ছেন উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু ইয়াকুব আল্লাহ সাল্লামের একটি কথার মাধ্যমে তারা বুঝতে পারল আর কোনো আলোচনা সম্ভব নয় তারা দীর্ঘ থেকে ফিরে এসে প্রথমে তাদের আব্বাকে বলল যে আগামীবার যদি আমরা খাদ্য আনতে যাই আমাদের ভাইকে সাথে পাঠাতে হবে কিন্তু ইয়াকুব আলাহাম যখন সে ইউসুফ আলাহামের কথাকে করিয়ে দিলেন ভাইরা আর কোন করল না তারা সেখান থেকে ফেরত গেল এবং যখন তারা তাদের আসবাবপত্র খুলল তখন দেখতে পেল তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি এই যে দেখুন আমাদের প্রদত্ত পণ্যমূল্য এটা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবার পরিবারবর্গের জন্য রসদানব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব নিশ্চয়ই ওই বরাদ্দ অত্যন্ত সহজ যখন ইয়াকুব আলাহিসাল্লামের সন্তানেরা তারা দেখল যে ইউসুফ আলাহিসাল্লাম তাদেরকে তাদের পণ্যমূল্য পর্যন্ত ফেরত দিয়েছেন যে মূল্য বিনিময় হিসাবে তারা প্রদান করেছিল ইসুফ আলাহিসাম সেটাকেও তাদের সাথে ফেরত দিয়েছেন তখন তাদের অন্তরে নতুন আশার সঞ্চার হল এবং তারা খুশিতে ইয়াকুব আলাহিস্লামের কাছে এসে বলল এর বেশি আমাদের আর কি চাওয়ার থাকতে পারে আমরা যে পণ্য মূল্য দিয়েছিলাম সেটা পর্যন্ত আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ভাইকে দেখে শুনে রাখবো বিনিময়ে তার জন্য আমরা একটা অতিরিক্ত উট বোঝায় খাদ্যশস্য লাভ করব। নিশ্চয়ইভাবে বরাদ্দ লাভ করা অত্যন্ত সহজ ইয়াকুব আলাহিসাল্লাম সেই কঠিন দুর্ভিক্ষের সময়ে যখন মাথা গণনা করে খাদ্য দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য এক উট বোঝাই করে খাদ্য দেওয়া হচ্ছে এবং ভাইরা এসে আবার তাকে অনুরোধ করতে লাগলো। এবং ইয়াকুহামের সন্তানেরা তারা এসে আবার তাকে অনুরোধ করতে লাগলো ইয়াকুসলাম প্রায় রাজি হয়ে গেলেন কিন্তু এবারে তিনি একটি কঠিন শর্ত দিলেন তিনি বললেন তাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে ওয়াদা দিচ্ছ অঙ্গীকার না দিচ্ছ এবং কি অঙ্গীকার ইয়াকুব আলসালাম বললেন তাকে অবশ্যই আমার কাছে ফেরত দিবে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা একান্ত অসহায় হয়ে যাও সেই প্রসঙ্গ আলাদা তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও এরপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যে কথাবার্তা হল সে ব্যাপারে আল্লাই সাক্ষী রইলেন আল্লাই মধ্যস্থতাকারী রইলেন ইয়াকুব আল ইসলামের এগারো জন সন্তান পুত্র সন্তান তারা এবার যাত্রা শুরু করেছে মিশরের উদ্দেশ্যে এই এগারো জন সন্তান তারা সবাই ছিলেন সুশ্রী এবং সুঠাম দেহের অধিকারী সুভান আল্লাহ যখন এই এগারো জন ভাই তারা খাদ্যের সন্ধানে মিশরে যাচ্ছেন তারা একসাথে চলাফেরা করছেন এটা সহজেই মানুষের দৃষ্টিকে তাদের উপর আকৃষ্ট করে কাজে ইয়াকুব আল্লাহ তিনি আশঙ্কা করলেন যে তার ছেলেদের উপরে মানুষের খারাপ নজর বা কুদৃষ্টি লাগতে এবং নজর লাগা এটা সত্য এজন্যুব আলাহ সাল্লাম ক্ষতি থেকে তার ছেলেদেরকে রক্ষা করার জন্য মিশরের পথে যখন তারা রওনা হয়ে গেল তাদেরকে উপদেশ স্বরূপ তিনি বললেন হে আমার প্রিয় সন্তানেরা তোমরা সবাই একই দরজা দিয়ে শহরে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে তোমরা শহরে প্রবেশ করবে কেননা মানুষের নজর লেগে যাওয়া এটা সত্য এমন কি একজন আরোহীকে ঘোড়ার উপর থেকে ফেলে দেয় এই নজর লাগা কাজী ইয়াকুব আলহ সাল্লাম তিনি তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা এক একজন এক এক দরজা দিয়ে প্রবেশ করো যাতে মানুষের নজর দৃষ্টি তোমাদের প্রতি আকৃষ্ট না হয় ক্ষতি আশঙ্কা থেকে সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা বলছেন বললেন হে আমার সন্তানেরা তোমার সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব আলহিস্লাম তিনি আরো বলছেন আল্লাহর কোন বিধান থেকে তো আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না ইনি হুকম ই নির্দেশ একমাত্র আল্লাহরই চলে তারই উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের নির্দেশ একমাত্র আল্লাহরই চলে আল্লাহ একমাত্র হুকুমদাতা এই একই কথা ইউসুফ আল্লাহাম তিনিও এর আগে বলেছেন কারাগারে সঙ্গীদেরকে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি বললেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া আর কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই হুকুম চলে একমাত্র আল্লাহর আমরা দেখতে পাচ্ছি সুভান আল্লাহ সেই একই কথাকে রিপিট করছেন ইয়াকুব আল্লাহিস্লাম এখানে ইয়াকুব আলাহিসাল্লাম তিনি বুঝিয়েছেন আল্লাহ সুভান তাল্লাহ যদি কোনো কিছু ঘটাবেন বলে সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে সেই হুকুমের পরিবর্তনকারী কেউ নেই সেটা ঘটবেই কারণ হুকুম নির্দেশ এটা একমাত্র আল্লাহরই চলে সুতরাং অনিচ্ছায় হলেও সেই হুকুমের আনুগত্য করতে মানুষ বাধ্য অনিচ্ছা সত্ত্বেও মানুষ সেটা মানতে বাধ্য না মেনে কোন উপায় নেই দিকে ইউসুফ আলাইসালাম তিনি যখন বলছিলেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া আর কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই কিংবা হুকুম চলে একমাত্র আল্লাহর সেই ক্ষেত্রে আনুগত্য ছিল ইচ্ছাকৃত আনুগত্য যেমন মানুষ কেলা সম্লাহ দুনিয়াতে পরীক্ষা করার উদ্দেশ্যে কিছু সুযোগ দিয়েছেন সেই সুযোগটা হচ্ছে চাইলে তারা আল্লাহর বিধানকে আনুগত্য করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে কিংবা আল্লাহর বিধান বাদ দিয়ে কুফুরি বিধানকে প্রতিষ্ঠিত করে অবাধ্যতা কুফুরি করতে পারে এবং এই দ্বিতীয় ক্ষেত্রে আনুগত্যের জন্য আল্লাহ করছেন না সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে যারা আল্লাহর হুকুমে আনুগত্য করছে তারা ইচ্ছাকৃতভাবে আলোচনা তাল্লাহ আনুগত্য করছে এবং যারা কুফুরি করছে তারাও স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আলোচনা মতাল অবাধ্যতা করছে কুফুরি করছে সুতরাং ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক উভয় ক্ষেত্রেই একমাত্র আনুগত্য করার যোগ্য আল্লাহ একমাত্র আল্লাহ আনুগত্য করার মধ্যেই এই দিনের পূর্ণতা এই জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটি ভিন্ন পরিস্থিতিতে একই বাক্য পিতা এবং পুত্র দুইজন নবী তারা উল্লেখ করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক সব ক্ষেত্রেই হুকুম এবং নির্দেশ এটা একমাত্র আল্লাহরই চলবে সাথে সাথে ইয়াকুব সালাম আরও একটি বিষয়ে। স্পষ্ট করে সন্তানদেরকে উল্লেখ করলেন তিনি বললেন আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না আল্লাহ তালা বলছেন তারা যখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদেরকে রক্ষা করতে পারল না পূর্ণ করেছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু অনেক মানুষ এ সম্পর্কে অবগত নয় কিন্তু ইয়াকুব যে ক্ষতির আশঙ্কা করছিলেন শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল আমরা দেখতে পাচ্ছি বলছেন যখন তারা ইসুফের কাছে উপস্থিত হল তখন সে আপন ভাইকে নিজের কাছে রেখে দিল এবং বলল নিশ্চয় আমি তোমার আপন ভাই তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করুণা ইউসুফ আল্লাহ তিনি বেনিয়ামকে গোপনে কাছে ডেকে নিলেন এবং নিজের পরিচয়কে প্রকাশ করে বললেন আমি ইউসুফ আমি তোমার আপন ভাই এবং তোমার সৎ ভাইদের কষ্টের জন্য তাদের দেওয়া বৈষম্য হিংসার কারণে তুমি দুঃখ অনুভব করো না এবং ইউসুফ আলাহ সাল্লাম আরও একটি বিশেষ পরিকল্পনা করলেন যে পরিকল্পনা সম্পর্কে কেউ জানত না অতঃ্পর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পানপাত্র পাত্র পেয়ালা আপন ভাইদের রসদের মধ্যে রেখে দিল এরপর একজন ঘোষক ঘোষণা করল হে কাফেলার লোকেরা কোথায় রাখা হয়েছে সেই বিষয়টিকে গোপন রাখলেন দরবারের লোকেরা জানে না রাজার পানপত্র কোথায় এটা দরবারের লোকেরা জানে না এই আমরা দেখতে পাচ্ছি ঘোষক সে ঘোষণা করে দিল হে কাফেলা লোকেরা অবশ্যই তোমরাই চুরি করেছ তারা ভাবল যে এই কাফেলাই চুরি করেছে কারণ এরা ছাড়া আর নেওয়ার মতো কে আছে তারা ওদের দিকে মুখ করে বলল ঘুরে দাঁড়িয়ে তারা বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশার পানপাত্র হারিয়েছি পেয়ালা হারিয়েছি এবং যে কেউ এটাকে এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি হচ্ছি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো যে আমরা অনর্থ ঘটানোর জন্য এই দেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা খুব শক্তভাবে এই বিষয়কে প্রতিবাদ করল এবং বলল যে আমরা তো এই ধরনের কাজ করার জন্য এই দেশে আসিনি এবং আমরা চোরও নই তারা বলল দরবার লোকেরা বলল যদি তোমরা মিথ্যবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি হওয়া উচিত তারা বলল এর শাস্তি এই হবে যার কাছ থেকে রসদপত্র পাওয়া যাবে সে দাসত্ব বরণ করবে প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালিমদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকি রসদুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে যে সরিয়ে আলোচনাটাওয়ালা দিয়েছেন আইন কানুন দিয়েছেন সেখানে চুরির শাস্তি এবং এর আগে ইয়াকুব আলাহ সাল্লামের সময়ে যে সরিয়ে আলোচনা তালে দিয়েছিলেন সেই সময়ে চুরির যে শাস্তি আমরা দেখতে পাচ্ছি সেটা ভিন্ন ইয়াকুব আলাহিস্লামের উপরে যে শরিয়া দেওয়া হয়েছিল সেই শরিয়াতে চুরির শাস্তি ছিল এটাই যে যেই ব্যক্তি চুরি করবে যার কাছ থেকে চুরি করা হয়েছে সে সেই ব্যক্তির দাস হয়ে যাবে এরপর ইউসুফ আপন ভাইয়ের থলির পূর্বে তাদের থলি তল্লাশি করা শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থরির কাছ থেকেই বের করলেন আলোসভা মমতলা বলছেন এমনই ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম আলোসভা মাতালা বলছেন কিদনা কৌশল যেটা ভালো কিংবা মন্দ উভয় প্রকার কৌশলই হতে পারে এটা নির্ভর করে এর পরিণতির উপরে আলোসভা মতালা বলতেন আমি এভাবেই ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম এরপর আলোসভা মাতালা বলছেন সে বাদশাহ আইনের অধীনে ফেদিন ইল মালিক বাদশাহ বা মালিকের দিনের অধীনে কখনো আপন ভাইকে নিজের দাসত্ব নিতে পারত না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে থাকেন সেটা ভিন্ন আল্লাহ সুহাম্মল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর একজন জ্ঞানী আল্লাহ সুবহামত আল্লাহ এখানে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুহামত আল্লাহ বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন সে বাদশার দিনে সে দিন ইল মালিক কখনো নিজের আপন ভাইকে দাসত্ব নিতে পারত না আল্লাহ এখানে দিন শব্দ ব্যবহার করেছেন তুরির কি শাস্তি হবে এই আইন এবং বিধানকে দিন বিধানকেল্লাহ বাদশার আইনকে দিন বলেছেন সুতরাং আইন বিধান এগুলো দিনের অন্তর্ভুক্ত একটি বিষয় এই আইন বা লকে আমরা অনেক সময় বলে থাকি ক্রিমিনাল ল অপরাধ সংক্রান্ত আইন এবং দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে পশ্চিমা সভ্যতার প্রভাবে মানুষেরা মনে করে থাকে যে এই আইনকানুনগুলোর সাথে দিন বা ধর্মের কোনো সম্পর্ক নেই যে মানসিকতা দুর্ভাগ্যজনকভাবে মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে অনেকেই বলতে চায় যে ধর্মের সাথে আইনের কোন সম্পর্ক নেই ধর্ম বা দিন বলতে তারা শুধুমাত্র স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক বিষয়গুলোকেই বুঝে থাকেন যেটা সঠিক নয় পূর্ণাঙ্গ অর্থ নয় কারণ এখানে আলোসুবাহতাল্লাহ সেই বাদশার আইনকে চুরির শাস্তি কি হবে এই আইনকে আলোসুবাহাতাল্লাহ বলছেন দিন ধর্ম বা রিলিজন সুতরাং সেটা ছিল সেই বাদশার দিন এবং এটা হচ্ছে আল্লাহর দিন ইয়াকুব আলহিসামের উপরে যে দিন আল্লাহ সুমতলা প্রেরণ করেছেন সেই দিন অনুসারে চুরি শাস্ত্রী এটা হচ্ছে দাসত্ব এবং এই দিন ধর্মের অন্তর্ভুক্ত একটা বিষয় আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ফি দিন মালিক আল্লাহ সুবাহতাল্লাহ দিনের পরিবর্তে কানুন শব্দ ব্যবহার করতে পারতেন কানুন বা নিয়ম এই শব্দ ব্যবহার করতে পারতেন আইনের আরবি শব্দ কানুন ব্যবহার করতে পারতেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ কানুন শব্দ ব্যবহার করেননি আল্লাহ সুহামতাল্লাহ ব্যবহার করেছেন দিন শব্দ ফি দিন ইল মালিক সুতরাং স্পষ্ট হয়ে যাচ্ছে আইন তৈরি করা এটা একটি ধর্মীয় বিষয় যার কর্তৃত্ব শুধুমাত্র আলোচনার কাছে কোন মানুষের কাছে আইন বিধান করার বিধানতা নেই যে সম্পর্কে আমরা ইউসুফাম যখন কারাগারে বন্দীদেরকে দাওয়াত দিয়েছিলেন সেখানে বিস্তারিত আলোচনা করেছি একটি প্রশ্ন আসতে পারে প্রশ্নটি হচ্ছে বাদশার আইন যদি ভিন্ন হয়ে থাকে বাদশার মন্ত্রিসভার একজন মন্ত্রী হলেন ইউসুফ আল্লাহ ইউসুফ আলাহ ইসলাম কি সেই বাদশার অধীনে ছিলেন কিনা বা কেউ কেউ প্রশ্ন করে থাকেন ইউসুফ আলাইসালাম কেন সেই বাদশাহ অধীনে থাকলেন যার আইন আল্লাহ করেছেন তার থেকে ভিন্ন ছিল উত্তর জানা করে যে এই প্রশ্নটি সঠিক নয় যদি কেউ বলে থাকেন ইউসুফ আলাইসাল্লাম কেন বাদশাহ অধীনে থাকলেন কারণ ইউসুফ আলাইস্লাম বাদশাহ আইনের অধীনে ছিলেন না ইউসুফ আলু সাল্লাম যদিও সেই মিশরের মন্ত্রী মন্ত্রিপরিষদের একজন সদস্য ছিলেন আজিজ বা মন্ত্রী ছিলেন যিনি ধনভাণ্ডারের দায়িত্ব পালন করে আসছেন কিন্তু ইউসুফ আলাহিসামের ফুল অথরিটি ছিল পূর্ণ স্বাধীনতা ছিল ইউসুফ আল্লাহামের উপরে কারো কর্তৃত্ব ছিল না এর প্রমাণ হচ্ছে দলিল হচ্ছে আলোচু মহাম্মতাল কথা আলুস বলেছেন আর এভাবেই আমি ইউসুফকে সেই জমিয়ার বুকে প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্নান করে নিতে পারত সুতরাং ইউসুফ আলাহিসাম তিনি কারো কাছে জবাব করতে বাধ্য ছিলেন না কেউ তাকে প্রশ্ন করত না এবং এই ঘটনা যেখানে আলুসু মহামতাল্লাহ বলছেন যে সে বাদশার আইনে আপন ভাইকে কখনো দাসত্ব নিতে পারত না এখানে দুইটি লক্ষণীয় বিষয় আরও একবার আমরা মনোযোগের সাথে খেয়াল করি এক নম্বর বিষয় তখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইসুফ ইসলামের পরিচয় তিনি আজিজ তখনও তিনি মিশরে হননি বরং একজন মন্ত্রী দুই নম্বর বিষয় বাদশার আইন বাদশাহ সংবিধান এটা ভিন্ন এবং আল্লাহ সুহামতালা যেই বিধান নাজিল করেছেন সেটা ভিন্ন কাজেই এই আয়াত এবং ঘটনা থেকে যদি কেউ কুফুরি আইনের অধীনে মন্ত্রী পরিষদে যোগদান করা কিংবা দায়িত্ব পালনের পক্ষে দলিল দেখাতে চান সেটা একাধিক কারণে বর্জনীয় এবং বাতিল হবে প্রথম কারণ আমরা বলেছি ইউসুফ আলাহিসাল্লাম তার ছিল ফুল অথরিটি যেটা বর্তমান সময়ে যারা কুফুরি আইনের অধীনে কুফুরি সংবিধানের অধীনে যোগদান করেন মন্ত্রিসভায় সেই সমস্ত ব্যক্তিদের থাকে না ইউসুফ আলাহিসাল্লামকে পূর্ণ কর্তৃত্ব এবং প্রতিষ্ঠা দান করেছিলেন দ্বিতীয় বিষয় ইউসুফ আল্লাহাম কখনো সে রাজার অধীনে ছিলেন না এমনকি যখন জেলখানায় ইউসুফ আল্লাহ সাল্লাম দুর্বল অবস্থায় বন্দী ছিলেন তখনও তিনি আল্লাহ ছাড়া বাকি সমস্ত বিধান এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন কাজে যখন তিনি শক্তিশালী হলেন যখন তিনি জমিনে কর্তৃত্ব লাভ করলেন তখন কেন তিনি আল্লাহর বিধানবাদে অন্য বিধানের আনুগত্য স্বীকার করবেন এবং তিন নম্বর বিষয় ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর আইন ছাড়া ভিন্ন কিছু প্রয়োগ করেছেন এমন দলিল কোথাও নেই বরং এই আয়াতটাই প্রমাণ করছে যে ইউসুফ আলাহিস্লাম কখনোই আল্লাহর বিধান বাদে অন্য কোনো বিধানকে প্রয়োগ করেননি ইউসুফ আলাহিসাল্লাম সেই মিশরের বাদশার প্রচলিত আইনকে গ্রহণ করেননি ইউসুফ আলাইসালাম আল্লাহর নাজিল করা বিধান ইয়াকুব আলাহামের উপর যে সরিয়া নাজির করা হয়েছে অর্থাৎ আল্লাহর আইন দিয়ে তিনি বিচার ফসলা করেছেন এখন আমরা বলেছি আইন এটা ধর্মের আওতা থেকে মুক্ত কোনো বিষয় নয় এটা দিনের অন্তর্ভুক্ত একটা বিষয় ইউসুফ আলাহিসাল্লাম তো সেই দিনের উপরে সুপ্রতিষ্ঠিত সম্মানিত একজন নবী যিনি অনুসরণ করছেন ইয়াকুব ইসাক এবং ইব্রাহিম আলিস্লামের দিনকে যখন এই বিষয়টি সাব্যস্ত হয়ে গেল যে ব্যক্তি চুরি করেছে প্রতিদানে সে দাসত্বে যাবে সেই সৎ ভাইয়েরা তারা বলে উঠল তারা বলতে লাগল যদি বেনিয়ামিন চুরি করে থাকে যদি সে চুরি করে থাকে তাহলে তো তার এক ভাইও এর আগে চুরি করেছিল হিংসার বিদ্বেষের মাধ্যমে তারা এই বক্তব্যকে প্রকাশ করল বল বেনিয়ামিন যদি চুরি করে থাকে তাহলে তো তার ভাইও এর আগে চুরি করেছিল যদিও তারা জানে না যার সঙ্গে তারা কথা বলছে মিশ্বরের আজিজ তিনি হচ্ছেন বেনিয়ামিনের ভাই তারা ইসুফ আল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে ইসুফুল ইসলামের সাথে কথা বলছে কিন্তু তারা জানে না যে এই আজিজই হচ্ছে ইউসুফ মুহস্তিরগণ তারা বলেছেন যে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা হচ্ছে যখন ইসুফ আলাহিসাল্সলাম ছোট ছিলেন তখন তিনি একটি চুরি করেছিলেন এবং আসলে সেটা প্রকৃত অর্থে চুরি ছিল না সুতরাং ভাইয়েরা এখানে সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করে মন্তব্য করছে এবং যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেই ঘটনা সম্পর্কেও মতভেদ রয়েছে কারণ এটা তাপসিরে বর্ণিত একটি কাহিনী আল্লাহ মোহাম্মদ আল্লাহ এই কাহিনী সম্পর্কে ভালো জানেন হতে পারে সেই কাহিনী সত্য হতে পারে সেটা মিথ্যা আমরা বললাম যে মূলত সেটা চুরি ছিল না তাহলে ইসুফুলাম কি সরিয়েছিলেন ইউসুফ আলাহিস্লামের দাদির একটা ছোট মূর্তি ছিল এবং ইসিফুল্লাহাম সেই মূর্তিকে সরিয়ে ফেলেছিলেন পরবর্তী পরবর্তীতে সেটাকে ভেঙে চুরমার করে দিলেন ধ্বংস করে দিলেন কাজেই সেই ঘটনাকে ভুল প্রসঙ্গে ব্যবহার করে সেই হিংসুক ভাইয়েরা তারা বলছে যদি বেনিয়ামিন চুরি করে থাকে তাহলে তো তার ভাইও এর আগে চুরি করেছিল কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এটা কোন চুরি ছিল না বরং এটা ছিল দাওয়ার একটা অংশ ইসিফুল্লাম মূর্তি সরিয়ে সেটাকে ভেঙে দিয়েছেন এটা আসলে চুরি নয় কিন্তু ভাইয়েরা বেনিয়ামিনের ভাই ইউসুফ যাকে তারা কোয়ে নিক্ষেপ করেছিল তার উপরে সেই পুরনো হিংসা এবং ঘৃণার কারণে এই মন্তব্য করতে ভুলল না ইউসুফ আলহিসাম এই মন্তব্যের কারণে খুবই মন পেলেন এবং প্রকৃত বিষয়টা নিজের মনে গোপন রাখলেন আল্লাহ তারা বলছেন প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না তিনি মনে মনে বললেন তোমরা তো লোক হিসাবে আল্লাহ খুব ভালোভাবে জানেন যে বিষয়ে তোমরা বর্ণনা করছো যখন তারা দেখলো মিশরের আজিজ চুরির দায়ে তাদের ভাই বেনিয়ামিনকে দাস হিসাবে গ্রহণ করেছে তার কাছে রেখে দিয়েছে তারা তাদের পিতার সাথে করা সেই চুক্তির কথা স্মরণ করল এবং এই বিষয় নিয়ে তারা আজিজের কাছে অনুরোধ করতে লাগল সুপারিশ করতে লাগলো। তারা বলতে লাগল হে আজিজ আমাদের পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং এই ছোট সন্তানের বদলে আমাদের একজনকে আপনি তার বদলে রেখে দিন আমরা তো আপনাকে একজন দয়ালু অনুগ্রহশীল ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছি তিনি বললেন ইউসুফ আলাইসাল্লাম যিনি তার পরিচয়কে তখনও প্রকাশ করেননি ভাইয়েরা তাকে আজিজ হিসাবে চিনছে তাদেরকে তিনি বলছেন যার কাছে আমাদের মাল পাওয়া গেছে তাকে ছাড়া অন্য কাউকে আটক করে রাখা এটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যদি আমরা তা করি তাহলে তো আমরা নিশ্চিত জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুতরাং ইসুফ আলাহিসাম সুনির্দিষ্টভাবে বিনিয়মের কথা না বলে ইসুফ আলাহ সাল্লাম জেনারেল অর্থে এই বাক্যকে ব্যবহার করে বললেন যার কাছে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্যকে যদি আটক করা হয়ে থাকে এটা তো অন্যায় এবং এটা সুতরাং ইসুফ আলাহিসাল্লাম এখানে একটি কথার কৌশলকে ব্যবহার করলেন তিনি সরাসরি মিথ্যা কথা বলেননি যেমন প্রাসঙ্গিকভাবে উদাহরণ শিল্পে আমি উল্লেখ করতে পারি বদরে যুদ্ধের সময়ে একজন বৃদ্ধ ব্যক্তি রাসুদুল্লা সাল্লাহাম এবং দেখে প্রশ্ন করেছিল যে তোমরা কোথা থেকে এসেছ কোন অঞ্চল থেকে তোমরা এদিকে যুদ্ধের সেই ময়দানে রাসুদুল্লাহাম কখনই নিজের শত্রু বাহিনীর রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে আমরা এসেছি পানি থেকে আমরা এসেছি পানি থেকে এবং এই উত্তর দিয়ে রাসুল্লাহাম আবুবগরকে সাথে নিয়ে সামনের দিকে চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহ যে অর্থে বলেছিলেন যে আমরা এসেছি পানি থেকে এটা ছিল কোরআনের সেই আয়াত যেখানে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আল্লাহ সাল্লাম তিনিও এখানে একটি কথার কৌশলকে ব্যবহার করলেন তিনি মিথ্যা কথা বলেননি বা তিনি কখনো বলেননি যে বেনিয়ামিনি জুই করেছে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 সুতরাং সেই যখন তাদের সুপারিশের ব্যাপারে দেখলো এটাকে গ্রহণ করা হচ্ছে না প্রত্যাখ্যান করা হচ্ছে তারা সম্পূর্ণভাবে নিরাশ হয়ে গেল এবং সবাই মিলে পরামর্শ করার জন্য বসল ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় যার নাম ছিল রুবিল সে বলল তোমরা কি জানো না যে পিতা আমাদের কাছ থেকে আল্লাহ নামে অঙ্গীকার নিয়েছেন এবং এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছিলে কাজে আমি কিছুতেই এই দেশ করতে পারব না যতক্ষণ আমার পিতা আমাকে আদেশ দিচ্ছেন অথবা আল্লাহ তিনি কোন ব্যবস্থা গ্রহণ করবেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক এবং বড় ভাই সে বাকি ভাইদেরকে উপদেশ দিয়ে বললো তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং তাকে বলো আব্বা আপনার ছেলে চুরি করেছে আমরা তো তাই বলছি যেটা আমাদের জানা ছিল এবং গায়েবের বিষয়ের প্রতি আমাদের কোন খেয়াল ছিল না সুতরাং তারা বলছে যে আমরা বাইরে দিক থেকে দেখলাম বেনিয়ামিনের থেকে বাদশার পানপাত্র বাদশার পানপাত্র পেয়ালা পাওয়া গেছে কাজে আমরা সেটাই বলছি যে আপনার ছেলে চুরি করেছে আমরা এই আয়াতের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেই দশ ভাইয়ের মধ্যে সবাই একই ধরনের মানসিকতার ছিল না তাদের মধ্যে কিছুটা ভিন্নতা ছিল সবার বড় ভাই এর আগে সে ইসুফ আলাহামকে হত্যার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছিল এবং বলেছিল দুই তোমরা কিছু করতে চাও তাকে হত্যা না করে কুয়োর মধ্যে ফেলে দাও এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বড় ভাই সবার আগে তাদের ভাইদেরকে সেই বাকি ভাইদেরকে পিতার করা তাদের পিতা ইয়াকুব সালামের সাথে করা ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে আমরা বেনিয়ামিনকে সাথে না নিয়ে কিছুতেই তোর দেশ ত্যাগ করতে পারি না যে ক্ষতির আশঙ্কা বেনিয়ামিনের ব্যাপারে করছিলেন সেই ঘটনাই সত্যি প্রমাণ হল তিনি তার আদরের ছোট সন্তানকেও হারালেন ভাইরে এসে বলল আপনার ছেলে চুরি করেছে এবং আমরা বাহ্যিকভাবে যেটা দেখেছি সেটাই আপনাকে বলছি বেনিয়ামিনের ব্যাগ থেকেই সেই পেয়ালা উদ্ধার করা হয়েছে এবং আসলে ঘটনা কি ঘটেছে অদৃশ্য বিষয় সেটা তো আমরা বলতে পারবো না সেই বিষয় সম্পর্কে আমরা জানি না এবং আমাদের কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি জনপদের অন্যান্য লোকেদেরকে জিজ্ঞাসা করুন যেখানে আমরা ছিলাম এবং সে কাফেলাকে জিজ্ঞেস করুন তাদের সাথে আমরা এসেছি নিশ্চয়ই আমরা সত্যই বলছি কিন্তু তিনি তার এই সন্তানদের কথাকে বিশ্বাস করলেন না এটা অনেকটা সেই নেক্রেয়ার রাখালের গল্পের মতো যখন একজন মানুষ বারবার মিথ্যা কথা বলতে থাকে একসময় যখন পরিস্থিতি এমন আসে সে হয়তো সত্য কথাই বলছে কিন্তু মানুষ ধরে নেয় আগে যেভাবে আপনি মিথ্যা বলেছেন এবারও আপনি সেই মিথ্যাই বলছেন সুতরাং ইয়াকুব আলাহিসের সন্তানেরা যদিও সত্য কথাই বলছিল কিন্তু ইয়াকুব আল্লাহ সাল্লাম তাদের কথাকে বিশ্বাস করলেন না তিনি বললেন তিনি বললেন কিছুতেই নয় বরং তোমরা একটি মন গড়া কথা নিয়ে এসেছ ফাসাবরুন জামিল এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই উত্তম ইয়াকুব আলহ সাল্লাম তখনও ইউসুফ আলাহ সাল্লাম তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এতদিনের কষ্ট তার সাথে এখন যুক্ত হল ছোট সন্তান বেনিয়ামিনকে হারানোর কষ্ট ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহ সুবাহ তাল্লার উপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহ সুবাহ আল্লাহর উপরে ভরসা করতে হয় ইয়াকুব আল্লাহ সাল্লাম এতগুলো বছর অতিক্রম করার পর একজন বৃদ্ধ বয়স্ক পিতা এখনো তার মনে সন্তানদের প্রতি সেই একই ভালোবাসা বিদ্যমান এখনো তিনি ইসুফ আলাহিসাল্লামের প্রতি শোকে কাতর স্লাম তিনি বললেন সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসাথে করে আমার কাছে নিয়ে আসবেন নিশ্চয় তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে সন্তানদের কাছ থেকে ইয়াকুব নিজে চেহারাকে ফিরিয়ে নিলেন এবং বললেন ওয়া তাওয়ালা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া بيضت عাইনাহু মিনাল হুজনি ফাহুয়া ক্বাদিম হায় বর্ণনা করছেন দুঃখের কারণে ইয়াকুব সালামের দুই চোখ সাদা হয়ে গেল এবং অসহনীয় মানসিক কষ্টে তিনি ছিলেন ক্লিষ্ট সেই ভাইয়েরা তারা বলল আল্লাহর কসম আপনি ইউসুফের স্মরণ থেকে ততক্ষণ না যে পর্যন্ত না আপনি মারা যাচ্ছেন যে পর্যন্ত না মরণাপন্ন হচ্ছেন কিংবা মৃত্যুবরণ করছেন সুতরাং যখন সেই ইউসুফ আলাইসাল্লামের স্মৃতি ইয়াকুব আলাহ সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন এবং এই বিষয়ে তিনি মানসিকভাবে কষ্ট অনুভব করতে লাগলেন সেই ভাইয়েরা তাদের মধ্যে পুরনো হিংসা আবারও জেগে উঠল এবং তারা কিছুটা ক্ষেপে গেল তারা ইয়াকুব আলাহামকে বলল আপনি তো মৃত্যু না হওয়া পর্যন্ত এই বিষয়কে বাদ দিবেন না ইউসুফের শরণ থেকে আপনি আপনি তো কিছুতেই বিরত হবেন না ইয়াকুব সালাম সন্তানদের কাছ থেকে এই ধরনের একটি খারাপ ব্যবহার লাভ করার পরে তিনি বললেন আমি তো আমার দুঃখ এবং অস্থিরতাকে আল্লাহর কাছেই নিবেদন করছি আমার এই দুঃখ এবং অস্থিরতা এটা তো আমি আল্লাহর কাছে নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি সেটা তোমরা জানো না ওয়া আলামু মিন আল্লাহি মা আল্লাহ আলামুন আমি যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আল্লাহ সাল্লামকে ইসুফ আল্লাহ সাল্লাম যখন সেই স্বপ্নের কথা বলেছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লাম বুঝতে পেরেছিলেন যে এ স্বপ্ন অবশ্যই একদিন সত্য হবে এবং ইউসুফ সালাম বাকি ভাইদের থেকে অবশ্যই উচ্চ মর্যাদা লাভ করবেন আলহামাত আল্লাহ তাকে নবুয়ত দিবেন এবং আরো কিছু বিষয় ইয়াকুব আলাইসালাম জানতেন তিনি বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা কখনোই তা জানো না ইয়াকুব আল্লাহ সাল্লাম ইউসুফ আলহিস্লামকে ফিরে পাওয়ার ব্যাপারে কখনোই আশাহত হলেন না এমন কি নিরাশ হলেন না নৈরাশ্য তাকে গ্রাস করতে পারল না আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করলেন একু বলেছিলাম তিনি তার সন্তানদেরকে বললেন ইল্লাল হে আমার সন্তানেরা তোমরা যাও ইউসুফ এবং তার ভাইকে খোঁজো তালাশ করো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না سبحان ربك رب العزة عما يصفون وصلام على المرسلين والحمد لله رب العالمين رايندروس ميديا ونانا پوزكشن پر كي جانتے وزيط کرون www.raindropsmedia.org اثبا facebook page www.facebook.com slash raindropsmedia اثبا youtube www.youtube.com slash